আলোচিত হবে আজকের পর্বে আমরা আমাদের আলোচনা শুরু করছি মোদিরার ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে আমরা জানি আল্লাহ রসুল সাল্লা আলহাম মোদিনাতে এসেই মোদিনার ধর্মীয় সামাজিক আইনগত এবং সামরিক কাঠামো দাঁড় করানোর ব্যাপারে মনোযোগ দেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মোদিনার ইসলামী রাষ্ট্রের প্রথম প্রজেক্ট নিয়ে মসজিদ নির্মাণ সম্পর্কে আর দ্বিতীয় প্রজেক্টটি হল মুহাজির আর আনসারদের মধ্যে মুআা বা ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা করা আগের পর্বগুলোতে আমরা একটা বিষয় বার বার উল্লেখ করেছি এবং আবার উল্লেখ করছি তা হল তৎকালীন আরব সমাজ ছিল প্রচণ্ড বিভক্ত একটি সমাজ এই বিভক্তির পেছনে মূল কারণ ছিল তাদের গোত্রীয় ধ্যান ধারণা এক একটি গোত্র ছিল এক একটি বড় পরিবার আর প্রত্যেকে প্রত্যেকের গোত্র নিয়ে গর্ব করত নিজ গোত্রের লোকজন ঠিক করুক আর ভুল করক প্রত্যেকে নিজ গোত্রের পক্ষ নেবে স্রেফ গোত্রীয় সম্মান আর মর্যাদা রক্ষার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতো আরবরা গোত্রই ছিল তাদের সব তাদের মান মর্যাদা আভিজাত্য শ্রেষ্ঠত্ব পুরোপুরি সংজ্ঞায়িত হতো তাদের বংশ বা গোত্র পরিচয়কে ঘিরে ইসলাম তাদের এই ধারণাটি বদলে দিল ইসলাম বলল কেউ যত উঁচু বংশ বা গোত্রেরই হোক না কেন যদি সে ইমান না আনে ভালো কাজ না করে তবে তার এই পরিচয় মূল্যহীন ইসলাম গোত্র পরিচয়ের ওপরে ইমানকে প্রাধান্য দেয়া শিক্ষা দিল ইসলামের দৃষ্টিতে অভিজাত বনু ওমাইয়ার একজন কাফিরের চাইতে মাঝারি জাতের বনু তাইম গোত্রের একজন মুসলিমের দাম অনেক বেশি ইসলাম শেখাল নিজেদেরকে আরব রোমান আফ্রিকান হিসেবে নয় বরং নিজের পরিচয় হবে মুসলিম হিসেবে ইসলাম ভ্রাতৃত্বের সংজ্ঞাকে বদলে দিল ইসলামে মুসলিমরা পরস্পরের আপন পরস্পরের ভাই ইসলাম জাতি পরিচয়কে অস্বীকার করতে আসেনি বরং আল্লাহ তালাই মানুষকে বিভিন্ন জাতি গোত্র ও বর্ণ দিয়ে তৈরি করেছেন তবে এই পরিচয়কে ইমানের উপরে প্রাধান্য দেওয়া যাবে না নবীজি সাল্লু আলি ওয়াসালাম ইসলামী ভ্রাতৃত্বের এই শিক্ষা মোদিনা থেকে নয় বরং মাক্কি দাওয়াতের একদম শুরু থেকে দিয়ে এসেছে তবে মোদিনায় যখন মুসলিমরা সমাজবদ্ধ হয়ে একটি রাষ্ট্রের অধীনে বসবাস শুরু করল তখন বিভিন্ন গোত্র থেকে আগত মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের এই চর্চাকে দৃঢ় করার জন্য মুসলিমদের হৃদয়ে গভীরভাবে প্রথিত করে দেয়ার জন্য নবীজি কিছু বাস্তব পদক্ষেপ নিলেন আর এটাই হলো আনসার ও মুহাজিরদের মাঝে মুআখাত বা ভ্রাতৃত্ব স্থাপন আল্লাহ তাআলা ذا ان فالف بين قلوبكم فاصبحت بنعمتي اخوانا فاصبح তুমতি ইনকু তুমি মিন্ন কব কুমিহ আর তোমরা সকলে আল্লাহর রজ্জকে সুদৃঢ় হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না তোমরা সে নেয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন তোমরা ছিলে পরস্পরের শত্রু অতপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন ফলে এখন তার অনুগ্রহের কারণে পরস্পর অবস্থান করছিলে এক অগ্নিকুণ্ডের পারে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হৃদায়তপ্রাপ্ত হতে পারো সুরা আলে ইমরান আয়াত একশো তিন আল্লাহ তালা আরো বলেন হক আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে যদি আপনি জমিনের সব কিছু ব্যয় করে ফেলতেন তবুও তাদের অন্তরে প্রীতি সঞ্চার করতে পারতেন না কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী সুকৌশলী সুরা এখানে আল্লাহ সুহানকে বলছেন মুসলিমদের অন্তরে একে অপরের জন্য যে ভালোবাসা তা আল্লাহ নিজ গুণে তৈরি করে দিয়েছেন আল্লাহ নবীজিকে বলছেন তুমি যদি ওদের দু হাত ভরে সম্পদ তুলে দিতে তবুও তারা একে অপরকে ভালোবাসত না তাদের অন্তরে যে ভালোবাসা এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন আর এটা অন্য কোনোভাবে সম্ভব হত না আমরা আগে উল্লেখ করেছি আনসারদের দুই গোত্র আওস এবং খাজরাজের মধ্যে ব্যাপক রেসারেসে ছিল তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের দীর্ঘ ইতিহাস ছিল কথায় কথায় তাদের মধ্যে যুদ্ধের দামামা বাঁচত অথচ তারা যখন ইমান আনলেন তাদের মধ্যে এই শত্রুতা উধাও হয়ে গেল এই দুটি গোত্র এক হয়ে গেল এমনভাবে এক হয়ে গেল যে তাদেরকে আউসি বা খাজরাজি না বলে ইসলামের ইতিহাস তাদেরকে আনসার হিসেবে চিহ্নিত করেছে আনসাররা ছিলেন মদিনার স্থানীয় বাসিন্দা আর মুহাজিররা ছিলেন মক্কা থেকে আগত তারা কেউ কাউকে চিনতেন না কোনো আত্মীয়তার সম্পর্ক তাদের ছিল না আরবের বাস্তবতায় দুটি ভিন্ন গোটের মানুষ একে অপরকে নিজের আপন ভাইয়ের মতো কাছে টেনে নেবে এটা ছিল অকল্পনীয় একটা বিষয় কিভাবে এই অকল্পনীয় ব্যাপারটি সম্ভব হল তা আল্লাহ ব্যাখ্যা করেছেন এর কারণ হল তারা ছিলেন একই দিনের অনুসারী একই দিনের অনুসারী হওয়ার কারণে যে ভালোবাসা তাদের মধ্যে ছিল তা আল্লাহ তালার সৃষ্টি তিনি মুহাজির ও আনসারদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা দিয়েছেন এবং তাদেরকে পরস্পরের ভাই করে দিয়েছেন আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মধ্যে সত্যিকারের ভাই ভাই সম্পর্ক স্থাপন করেছেন আর এর মাধ্যমে জাহিলিয়াতের গোরামি দূর হয়ে গেল তাদের মধ্যে যে নতুন বন্ধন গড়ে উঠল তা হল ইসলামের বন্ধন আল্লাহ তালা বলেন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 যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মহাজিবদের ভালোবাসে মোহাজিদদেরকে যা দেয়া হয়েছে তার জন্য এরা এদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয় যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম কাম সুরাহাসর আয়াত নয় এই আয়াতে আল্লাহ আনসারদের বেশ কয়েকটি মর্যাদা বা গুণের কথা উল্লেখ করেছেন সেগুলো কি ছিল এক তারা মদিনাকে নিজেদের আবাস বা পাড়ি হিসেবে পেয়েছেন বেছে নিয়েছেন মহাজিদদের আগেই মদিনাকে আল্লা তালা দার দ্বার বাড়ি হিসেবে উল্লেখ করেছেন বাংলা ভাষায় আমরা বাসা এবং বাড়ি দুটো শব্দের মধ্যে কিছুটা পার্থক্য করি বাসা বলতে শুধু থাকার জায়গায় বোঝায় কিন্তু বাড়ি শুধু থাকার জায়গায় নয় বরং বাড়ি শব্দটির সাথে নিজেদের সুখ শান্তির একটি অনুভূতিও জড়িয়ে থাকে মদিনা আনসারদের শহর ছিল সত্যি কিন্তু মদিনা তাদের জন্য সত্যিকারের বাড়ি হয়েছে তারা ইমান আনার পর জাহিলিয়াতে সময় ইয়াস্ত্রিপ ছিল অশান্তির একটা জায়গা কিন্তু ইসলাম গ্রহণের পর মদিনা একটি শান্তিময় শহরে পরিণত হয়েছে মুহাজিররা ইমান এনেছেন আনসারদের আগে কিন্তু একটি জায়গায় আনসাররা এগিয়েছিলেন আর তা হলো মদিনাকে তারা নিজেদের বাড়ি হিসেবে পেয়েছেন মুহাজিরদের আগে আর এই ব্যাপারটি উল্লেখ করে পরের আয়াতেই আল্লাহ আল্লাহতালা মুহাজিরদের প্রশংসায় বলেছেন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 এই সম্পদ নিঃস মোহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধন সম্পত্তি থেকে বের করে দেয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আল হাসর আয়াত আট এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহতালা আনসারদের অন্তরে দায়িত্বশীলতার বোধকে জাগ্রত করেছেন তাদেরকে বলছেন তোমাদের ঘর আছে আর তোমাদের ভাইরা আল্লাহর সন্তুষ্টির আশায় তাদের ঘর ছেড়ে দিয়ে তোমাদের কাছে চলে এসেছে দুই নম্বর পয়েন্ট আনসারদের দ্বিতীয় গুণ ছিল তারা মুহাজিরদেরকে ভালোবাসতেন তিন নম্বর পয়েন্ট আনসারদের তৃতীয় গুণ ছিল মুহাজিরদের ব্যাপারে তাদের অন্তরে কোনো ঈর্ষা ছিল না এই কথার মাধ্যমে সং আল্লাহ মুহাজিরদের প্রতি আনসারদের ভালোবাসার আন্তরিকতার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন মুহাজিররা বন নাজিরের যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ লাভ করেছিল কিন্তু এটা নিয়ে আনসারদের মনে কোনো হিংসা বা ক্ষোভ ছিল না বরং তারা খুশি মনেই নিজেদের হক মোহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছিলেন পরবর্তীতে এই কাহিনী বিশদভাবে আলোচনা করা হবে ইনশাআল্লা চতুর্থ গুণ তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও মোহাজিরদেরকে অগ্রাধিকার দিতেন এবং পঞ্চম গুণ কৃপণতা থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পেরেছিলেন এই ভ্রাতৃত্ববোধের সূচনা হয় হিজরতের পাঁচ মাস পর থেকে আবার কেউ কেউ বলেছেন হিজরতের নয় মাস পর থেকে অন্যান্যরা বলেছেন মসজিদে নবমী নির্মাণের পর পরই এই ভ্রাতৃত্ব সূচনা হয় তবে সত্যি বলতে ভ্রাতৃত্ব স্থাপনের এই প্রক্রিয়া আসলে সব সবসময় বিরাজমান ছিল আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম যখন মসজিদ নির্মাণ করছিলেন তখনই তিনি মুহাজির ও আনসারদের জন্য একসাথে দোয়া করেছিলেন মুহাজির ও আনসারদের মধ্যকার সম্পর্কটি ছিল এমন যেন তারা রক্তের ভাই এমন কি। প্রথম দিকে উত্তরাধিকারের বিধানগুলো তাদের ক্ষেত্রে রক্তের ভাইয়ের সম্পর্ক ধরে প্রয়োগ করা হতো একজন মোহাজির ও একজন আনসারকে নিয়ে একটা জোড়া বেঁধে দেওয়া হয়েছিল তাদের দুজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা হয়েছিল এভাবে এরকম কয়েকটি উদাহরণ হল আবু বকরার সদ্দিক রদিয়া আনহুর সাথে খারিজা ইবিন জোহাই রাজিয়াল আনহু ওমর ইবনুল খতাব রদিয়াল আনহুর সাথে ইতবান ইবিন মালিক রদিয়াল আনহু আবু উবাইদা ইবনুল জার্রা রাজিয়াল আনহুর সাথে সাহদ ইবিনোয়াজ রদিয়াল আনহু আব্দর রহমানবাইন কাব রিন ওমায় রহে আবুব খানি বিন জাই রনুহ আবু হুসাইফিন রবিআ রন عباد ابن بشار ابن وقاش رضی الله عنه امار بن ياسر رضی الله عنهর সাথে হুযায়ফা বিন ইয়ামান الله عنه আবু জারগি ফারিদ الله عنهর সাথে আল মুনজির ইবনে الله عنه হাতিবি বিন আবি আলতা الله عنهর সাথে ওয়াইন ইবনে সাইদ الله عنه সালমান ইবনে ফারিসি الله عنهর সাথে আবু দারদা رضی الله عنه এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআযzin Bilal رضی الله عنهর সাথে আবু রুয়াইহা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল khatami الله عنه এবার আমরা মদিনার প্রাথমিক যুগের আনসার ও মোহাজির সাহাবিদের কিছু ঘটনা জানব যেগুলোর মাধ্যমে আমরা এই ভ্রাতৃত্বের স্বরূপ এবং প্রকৃতি কেমন ছিল তা অনুধাবন করতে পারব ইনশাল প্রথমে শুরু করা যাক সাদ রাবিয়া ও আব্দুর রহমান ইবিন আউফ রাদিল্লা আনহুর মধ্যকার ভ্রাতৃত্ববোধের কাহিনী নিয়ে আব্দুর রহমান ইবিন আউফ রাদিল্লাউ আনহু ছিলেন একজন মোহাজির তিনি ছিলেন জান্নাতের সুখবর পাওয়া জন সাহাবিদের মধ্যে একজন অর্থাৎ আশারা মুবাসির একজন তিনি হিজরত করার পর সাহা দিবিন রাবিয়ার বাসায় ওঠেন সাহাদিবেন রাবিয়া ছিলেন আনসার ইসহাবি এই দুজন ভাইয়ের ঘটনা আব্দুর রহমান আউফর আনহুর মুখে শোনা যায় তিনি বর্ণনা করেন হিজরত করে মদিনে আসার পর আল্লাহ আলি ও আমার ও সাহাদিবিন রাবিয়ার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাহাদিবিন আর রাবি আমাকে বলল শোন আমি হলাম আনসারদের মধ্যে সবচেয়ে ধনী আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব আমার দুজন স্ত্রী রয়েছে তোমার যাকে পছন্দ হয় আমাকে বলো আমি তাকে তালাক দিয়ে দিব ই পূর্ণ হলে তুমি তাকে বিয়ে করে নিতে পারো কোনো সমস্যা নেই আব্দুর রহমান ছিলেন খুব অমায়িক কর্মঠ এবং মর্যাদাবান একজন মানুষ তিনি বললেন ভাই আসলে আমার তো এত কিছু প্রয়োজন নেই তুমি বরং আমাকে বলো এখানে কি এমন কোনো বাজার আছে যেখানে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে আব্দুর রহমান ইবিন আউফরাদিল্লা ওয়ানহ সম্পর্কে আমরা আগের একটি পর্বে বলেছিলাম যে তার একটা বিশেষ গুণ হল তার বিজনেস মাইন্ড তিনি খুব ভালো ব্যবসা বুঝতেন মদিনায় এসেও প্রথমে তিনি ব্যবসা করার সুযোগ খুঁজতে লাগলেন সাদ এ বিন রাবিয়া তাকে বনু কায়নকার বাজারের সন্ধান দিলেন পরদিন দেখা গেল আব্দুর রহমান এ বিন আউফ রাদিল্লা বাজারে গিয়ে কিছু শুকনো ঘি ও মাখন কিনে এনেছেন এরপর থেকে নিয়মিত তাকে সেই বাজারে যাওয়া আসা করতে দেখা যেত অর্থাৎ আব্দুর রহমান এবিন আউফ অল্প দিনেই তার ব্যবসা দাঁড়া করিয়ে ফেললেন তিনি যে ভালো ব্যবসা শুরু করেছেন তার প্রমাণ পাওয়া গেল কিছুদিন পর কয়েকদিন পরের ঘটনা আব্দুর রহমানের শরীরে কিছু হলুদের চিহ্ন দেখতে পেলেন তখনকার দিনে বিয়েতে মেয়েরা হলুদ রঙের এক ধরনের পাউডার বা মেকআপ জাতীয় কিছু ব্যবহার করতেন সদ্যবিবাহিত আব্দুর রহমানের গায়ের সেরকম কিছু ছাপ দেখা যাচ্ছিল বর্তমান সময়ের সাথে তুলনা করলে বিষয়টা লিপস্টিকের দাগের মতো সেটা দেখে নবীজি ধারণা করলেন নিশ্চয়ই আব্দুর রহমান বিয়ে করেছেন তাকে জিজ্ঞেস করলেন বিয়ে করেছে নাকি আব্দুর রহমান আব্দুর রহমান বললেন জি বিয়ে করেছি নবীজি জিজ্ঞেস করলেন কাকে বিয়ে করেছ এক আনসারি বিয়ে করেছি আব্দুর রহমান বললেন বললেন আচ্ছা তো তাকে কেমন মোহর দিলেন আব্দুর রহমান ইবেন আউফ জবাব দিলেন খেজুরের এক আটি পরিমাণ স্বর্ণ দিয়েছি খেজুরের এক আটি পরিমাণ স্বর্ণ মোহর হিসেবে বেশ ভালোই আব্দুর রহমান ইবেন আউফ কিছুদিন আগেই মোদিনে এসেছেন অথচ এর মধ্যেই তিনি বেশ ভালো মোহর দিয়ে বিয়ে করে ফেলেছেন এতেই বোঝা যায় যে আল্লাহ তার ব্যবসায় বারাকা দিয়েছেন নবীজি সাল্লাহ আলী বললেন যাও একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করে নাও এই ঘটনা থেকে একটা ছোট শিক্ষা আছে নবীজি সাল্লু আলিহাস্লামের সময়ে বিয়ের বিষয়টা এতই সহজ আর স্বাভাবিক ছিল যে আব্দুর রহমান এবেন আউফ রাহ আহর মতো সাহাবি যে কিনা রসুল্লাহ সাল্লাহু আলিয়া খুবই কাছের মানুষ তার বিয়ের কথাও নবীজি জেনেছেন বিয়ের পর অর্থাৎ সে সময়ে বিয়ে খুবই সহজ একটা ব্যাপার ছিল এতটাই সহজ যে ঘটা করে আয়োজন করে টাকা পয়সা শ্রাদ্ধ আর হৈহুল্লোর করে বিয়ের প্রচলন ছিল না এটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্মের বিয়ের কালচার আর বর্তমানে আমরা বিয়েতে অপচয় করছি একই সাথে যাবতীয় হারাম ও ফাহিসা কাজের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে এই বিয়ে যে বিয়েতে মেয়েরা অবাধে মেলামেশা করে গান বাজনা হয় সে ধরনের বিয়েতে উপস্থিত হওয়ার ব্যাপারেও আলিমদের নিষেধাজ্ঞা আছে কাজেই নিজেদের বিয়েতে এমনটা আয়োজন করা কতটা কঠোরভাবে নিষিদ্ধ তা বলাই বাহল্য দ্বিতীয় ঘটনা হল সালমান আল ফারসি রহু ঘটনা রসুল সালু আলী আসালাম সালমান আল ফারেসি ও আবুদার্দা রদুল্লাহু আনহুর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সালমান ছিলেন মোহাজির আর আবুদার্দা ছিলেন আনসার একদিন সালমান আল ফারসি রহ আনহু তার ভাই আবুদারদা রাজ আহুর সাথে সাক্ষাৎ করতে এসে তার স্ত্রী স্ত্রীদারদাকে মলিন পোশাকে দেখতে পান তখনও হিজাবের আয়াত নাজিল হয়নি সালমান মলিন শীর্ণ পোশাক দেখে জানতে চাইলেন কেন ওই অবস্থা দারদা বললেন আপনার ভাই আবুদার্দার পার্থিব কোনো কিছুর প্রতি মোহ নেই কিছুক্ষণ পর আবুদারদা এলেন তারপর তিনি সালমানের জন্য খাবার তৈরি করে বললেন তুমি খেয়ে নাও আমি সাওন পালন করছি সালমান রাজু বললেন না তুমি না খেলে আমিও খাব না এরপর আবুদারদা বাধ্য হয়ে সিয়াম ভেঙে সালমানের সাথে খেলেন রাত হলে আবুদারদা সালাত আদায়ে দাঁড়াতে গেলেন কিন্তু সালমান বললেন না তুমি এখন সালাতে দাঁড়াবে না তুমি এখন ঘুমাবে অগত্যা আবুদারদা ঘুমে পড়লেন কিছুক্ষণ পর আবুদারদা আবার সালাতে দাঁড়াতে উদ্যত হলেন সালমান তাকে আবারও ঘুমাতে বললেন রাতের শেষ ভাগে সালমান আবুদারদাকে নিজ থেকে জাগালেন এবং দুজনেই সালাত আদায় করলেন পরে সালমান তাকে বললেন তোমার উপর তোমার রবের হক আছে তোমার নিজেরও তোমার ওপর হক আছে আবার তোমার পরিবারেরও হক রয়েছে প্রত্যেক হকদারকে তার হক প্রদান কর এরপর আবুদ রানহু নবীজির নিকট উপস্থিত হয়ে এই ঘটনা বর্ণনা করলেন সব শুনে নবীজি বললেন সালমান যা বলেছে ঠিকই বলেছে সালমান আল ফারিসি রদুল্লাহ আনহু মক্কা থেকে হিজরত করেননি তিনি পারস্য থেকে রসুল্লাহ আলী খোঁজে মদিনাতে এসেছেন তারপরও রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম তার সাথে আবুদারদ ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন তৃতীয় ঘটনাটি কোনো ব্যক্তি বিশেষ নয় এটি সবাই নিয়ে আনসারগন মুহাজিদদেরকে নানা দিক থেকে সাহায্য করতেন এবং নিজেদের সম্পদ থেকে যতটুকু সম্ভব তাদেরকে দেয়ার চেষ্টা করতেন একদিন তারা নবীজ সাল্লু আলি হুয়া এসে প্রস্তাব দিলেন হে আল্লাহ রসুল আমাদের খেজুরের বাগানগুলো আমাদের ও মোহাজিদদের মাঝে ভাগ করে দিন তারা নিজ থেকেই তাদের বাগানের অর্ধেক মুহাজিরদেরকে দিয়ে দিতে চাইলেন নবীজি চাইলেন না আনসাররা তাদের জমিজমার জমার মালিকানার একটা বড় অংশ এভাবে ছেড়ে দিক। তিনি বললেন না ভাগ করে দেওয়ার প্রয়োজন নেই আনসাররা মেনে নিলেন তারা নবীজির বিরুদ্ধে একটি কথা বললেন না কিন্তু তারা তাদের ভাইদের সাহায্য করার জন্য রীতিমতো সুযোগ খুঁজছিলেন তারা নতুন একটা প্রস্তাব নিয়ে হাজির হলেন বললেন এক কাজ করা যাক মুহাজিররা আমাদের বাগানগুলো আবাদ করুক আর উৎপাদিত খেজুরের একটা অংশের মালিক হোক মোহাজিররা বললেন আমরাইতে এতে আছি তাদের মধ্যে চুক্তি ছিল যে মোহাজির কোন অর্ধেক কাজ করবে কিন্তু পরে দেখা গেল যে অর্ধেকের বেশি কাজ আনসাররাই করে ফেলেছেন তারা আগ বাড়িয়ে নিজ থেকে কাজ করে ফেলেছেন মুহাজির তেমন কোন কাজই করতে হয়নি মহাজিররা এই মানুষগুলোর উদারতায় অবাক হয়ে গেলেন নবীজি সাল্লু আলী হাসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমরা উনাদের মতো এত ভালো মানুষ কখনো দেখিনি যখন তাদের অবস্থা সচ্ছল থাকে তখন তারা আমাদের সাহায্য তো করেনি যখন তাদের অবস্থা অর্থনৈতিকভাবে খারাপ দেখেছি তখনও তারা আমাদেরকে সস্তিতে রেখেছেন নিজেদের ক্ষেত্রে তারা নিজেরা কাজ করেন অথচ আমাদেরকে ফসলের অর্থে দিয়ে দেন আনসারদের এমন উদারতা দেখে মহাজিররা আল্লাহ রসুল সাল্লাহু আলি আসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আনসাররাই তো সব স্বভাব পেয়ে গেলেন আমরা তো কিছুই পেলাম না রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বললেন না তোমরা যদি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং তাদের প্রশংসা করো তাহলে তোমরাও সবের অধিকারী হবে এ থেকে একটা জিনিস বোঝা যায় মহাজিরদের চিন্তা ভাবনা কনসার্ন সবকিছু কতটা আখিরাত্মক ছিল আনসার ও মহাজিরদের এই ঘটনাগুলো থেকে আমরা একটা জিনিস দেখি আর তা হল তাদের সম্পর্কে দুটো জিনিস জড়িয়ে আছে উদারতা ও কৃতজ্ঞতা আনসাররা মুহাজিরদের জন্য নিজেদের হৃদয় খুলে দিয়েছিলেন আর মুহাজিররাও কখনো আনসারদের উদারতার কথা ভুলেননি তারা সব সময় আনসারদের প্রতি ছিলেন এবং তাদের জন্য দুআ করেছেন প্রথম দিকে মহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল জোড়ায় জোড়ায় উত্তরাধিকার আইন প্রয়োগের ক্ষেত্রে তাদেরকে আপন ভাই ধরে সম্পদ ভাগাভাগি করা হতো কোন আনসার মারা গেলেই তার মহাজির ভাই তার সম্পদ লাভ করত উত্তরাধিকারী হিসেবে মুহাজিরদের অবস্থার উন্নতি হলে এই বিশেষ সম্পর্কগুলো লুপ্ত হয়ে যায় কিন্তু তাদের মধ্যে স্বাভাবিক ভ্রাতৃত্ববোধ রয়েই যায় তারপর থেকে উত্তরাধিকার আইন শুধুমাত্র রক্তের সম্পর্কের আত্মীয়দের ক্ষেত্রে করা হতো। বা স্থাপনের শিক্ষা ও প্রভাব নিয়ে কিছুটা আলোচনা করব এক নম্বর এই ধরনের ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি বন্ধনের উপর ভিত্তি করে মদিনাতে নতুন একটি সমাজ গড়ে উঠেছিল আরবদের জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা তৎকালীন আরব সমাজে রক্তের সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক গোত্রীয় সম্পর্ক ও গতানুগতিক এসব সম্পর্ক ছাড়া আরবরা অন্য কিছুই চিন্তা করতে পারত না কিন্তু ইসলামের আবির্ভাবের পর এমন একটি সম্প্রদায়ের উত্থান ঘটল যাদের সম্পর্কের ভিত্তি রক্ত অর্থ বা জাতীয়তা নয় বরং তা হল আকিদা বা ধর্মবিশ্বাস বর্তমান সময়ে আমাদের জন্য ইসলামী ভ্রাতৃত্বের এই বোধটি অনুধাবন করা সহজ নয় এর কারণ হলো আমরা ইসলামী ভ্রাতৃত্বের সাথে অভ্যস্ত নই বরং সেকুলার দেশে জাতীয়তাবাদ ভিত্তিক সম্পর্ক দেখেই বড় হয়ে উঠেছি যে কোনো দেশ বা রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পর্কের একটি ভিত্তি থাকে ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত পৃথিবীতে বেশিরভাগ দেশে ধর্মীয় বিশ্বাস ছিল শাসকশাসিতের সম্পর্ক এবং নাগরিকদের সম্পর্কের মৌলিক ভিত্তি সেকুলারিজমের উত্থান হয় ইউরোপের আইন ব্যবস্থা ও নাগরিক জীবনে ধর্মের প্রভাব বিলুপ্ত হতে থাকে আর খ্রিস্টান রোমান সাম্রাজ্য ভেঙে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র জন্ম নিতে থাকে এই রাষ্ট্রগুলোর আইন ব্যবস্থা হয় ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম নতুন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রগুলোর সদস্যদের মধ্যকার বন্ধন কী হবে তা নিয়ে প্রচুর বিতর্ক চলে ইউরোপে অবশেষে তারা জাতি পরিচয় বা এথনিসিটির ভিত্তিতে জাতিরাষ্ট্র বা নেশন স্টেট গড়ে তোলে অর্থাৎ জার্মানদের জন্য জার্মান ইতালিয়ানদের জন্য ইতালি ফ্রেন্সদের জন্য ফ্রান্স আইরিশদের জন্য আয়ারল্যান্ড এভাবে প্রত্যেক জাতি নিজেদের জন্য আলাদা স্টেট বা রাষ্ট্র গড়ে তোলে ইতিপূর্বে রোমান সাম্রাজ্য খ্রিস্ট ভিত্তিতে তাদের এক করেছিল আর পরবর্তীতে সেকুলারিজমের উত্থান হওয়ার পর জাতিসত্তার ভিত্তিতে পৃথক হয়ে যায় সরস এবং সপ্তদ শতাব্দী থেকেই ইউরোপিয়ানরা মুসলিম ভূমিগুলোতে উপনিবেশ স্থাপন করা শুরু করে মুসলিমরা কখনোই এই দখলদার বাহিনীগুলোকে মেনে নেয়নি তাদের বিরুদ্ধে শুরু থেকেই আন্দোলন গড়ে তুলেছিল এক এক পর্যায়ে আন্দোলনগুলো বেশ জোরদার হয় আর অন্যদিকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবস্থাও দুর্বল হতে থাকে এবং তারা এক পর্যায়ে মুসলিম ভূমির উপনবেশগুলো আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিতে বাধ্য হয় এ কারণে আমরা দেখব প্রায় সব মুসলিম দেশের স্বাধীনতা দিবস হলো উনিশশো সালের পর অর্থাৎ খেলাফত ধ্বংস হওয়ার পর বর্তমান মুসলিম দেশগুলো তৈরি হয়েছে তবে তাদের সামরিক দখলদারিত্বের অবসান ঘটলেও দীর্ঘদিন ধরে মুসলিম ভূমিগুলো গাফিরদের অধীনে থাকায় মুসলিমরা তাদের চিন্তা চেতনা গ্রহণ করে আর তাদের অনুকরণে নিজেদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে কাফিরদের একটি আত্মঘাতী আদর্শ যা মুসলিমরা গ্রহণ করে তা হচ্ছে জাতীয়তাবাদ খিলাফত ধ্বংসের আগ পর্যন্ত সুন্নি মুসলিম ভূমিগুলো মোটামুটিভাবে খিলাফতের অধীনে ছিল তেরোশো বছরে খিলাফত ব্যবস্থা পুরো মুসলিম উম্মাহকে সম্পূর্ণ একতাবদ্ধ রাখতে না পারলেও বলা যায় সামগ্রিকভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল এবং খলিফার প্রতি মুসলিম দেশগুলো অনুগত থাকত খলিফার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা ঘটনা ঘটেছে খুব অল্প কয়েকবার কিন্তু বিংশ শতাব্দীতে এসে মুসলিমরা ইউরোপিয়ানদের সরাসরি দখলদারিত থেকে মুক্ত হলেও তাদেরই অনুকরণে জাতি পরিচয় অর্থাৎ এথনিসিটির ভিত্তিতে তাদের রাষ্ট্র গড়ে তুলতে থাকে যেমন আরব মিশরি ইরাক সিরিয়া সুদান সোমালিয়া প্রত্যেকের জন্য আলাদা রাষ্ট্র আকিদার ভিত্তিতে মুসলিমদের জন্য একটি ইসলামী ভিত্তিক রাষ্ট্রের ধারণাটি জনপ্রিয়তা হারায় আর এর ফলাফল আমরা দেখতেই পাচ্ছি আজ মুসলিমরা পঞ্চাশটিরও বেশি রাষ্ট্রে বিভক্ত কোন মুসলিম রাষ্ট্র কাফির দেশ বা জোট কর্তৃক সামরিকভাবে আক্রান্ত হলে বাকিরা এর বিরুদ্ধে অবস্থান নেয় না বরং অনেকেই কাফিরদের সাথে এক হয়ে যায় কোনো মুসলিম রাষ্ট্রের উপর জাতিসংঘ স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে অন্য দেশগুলো সরকাররা সাহায্য তো দূরে থাক তার উল্টো খুশি হয় কারণ মুসলিম হয়ে মুসলিমদের সাহায্য করার পথটি জাতীয়তাবাদের সংকীর্ণ বোধ দ্বারা আজ প্রতিস্থাপিত হয়েছে জাতীয়তাবাদী সীমানার আরেক পাশে কি জুলুম হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামানোর জন্য একজন জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদী আরব জাতীয় বা জাতীয়তাবাদী আফগানে নেই কিন্তু একজন মুসলিমের আছে একজন মুসলিম সমগ্র মুসলিম উম্মাহকে অনুভব করবে তার দায়িত্ব কেবল সীমানার ভেতর নয় ইসলাম একটি সার্বজনীন ধর্ম যা এসেছে সবার জন্য আর তাই মুসলিমরা একটি গ্লোবাল লেন্স থেকে পৃথিবীকে দেখবে আল্লাহ সুলসাল আলীহাসাল্লাম বলেছেন মুমিনদের পারস্পরিক সম্প্রতি দয়া ও মায়া মমতার উদাহরণ একটি দেহের মতো যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায় তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয় বর্তমানে মুসলিম উম্মতের বিভক্তির কারণ আকিদার গৌণ বিষয় বা ফিকেহী মত নয় মুসলিম উম্মার বিভক্তির কারণ হল জাতীয়তাবাদ যা মুসলিমদেরকে দুর্বল ও বিভক্ত করে রেখেছে এবং অন্তর ব্যস্ত রেখেছে জাতীয়তাবাদ মুসলিমদের জন্য একটি ক্যান্সারের মতো এই জাতীয়তাবাদ ও স্বার্থপর বানিয়ে রেখেছে মুসলিমদের পরাজিত অবস্থানের অনেকগুলো কারণের একটি হলো জাতীয়তাবাদ আমরা যদি ক্রোসের সময়টা দেখি তাহলে দেখব যখন ক্ষমতালভী মুসলিম শাসকরা একে অপরের সাথে যুদ্ধ করে বিভক্ত হয়েছিল ঠিক তখনই ক্রুষের শক্তি মুসলিম ভূমিতে আক্রমণ চালিয়েছে এবং করেছে আর মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হল তখন এই ক্রুষের শক্তিকে তারা জিহাদ দ্বারা গুরুত্বপূর্ণ জায়গায় ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছিল সে সময় মুসলিমরা যখন প্রতিরোধ গড়ে তোলে তখন নিজেদের জাতি পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি ইরাক সিরিয়া মিশরের মুসলিমরা একে অপরকে সাহায্য করেছে এবং পর্যায়ক্রমে একে একে সমস্ত ঘাঁটি উৎখাতের পর জেরুসালেম মুক্ত করেছিলেন সালাউদ্দিন আল আইউবি রহমাহুল্লাহ তুরস্কে যখন খিলাফত ধ্বংস হওয়ার পথে তখন ভারতের মুসলিমরা সেই খিলাফত রক্ষার জন্য আন্দোলন করেছে যদিও সেই আন্দোলন সফল হয়নি কিন্তু তুরস্কের একটি ক্রাইসিসে ভারতবর্ষের মুসলিমদের মুভমেন্ট দেখিয়ে দেয় কিছুদিন আগ পর্যন্ত মুসলিমদের মধ্যে ইসলামী ঐক্যের বোধ কতটা তীব্র ছিল আমরা যদি এই উম্মতের সমাধান চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামের প্রথম প্রজন্মে তারা ইসলামকে কিভাবে দেখেছিলেন কিভাবে বুঝেছিলেন ভ্রাতৃত্ব বলতে ঐক্য বলতে তারা কি বুঝতেন এবার জানা যাক কোরআনে আল্লাহ তালা ইমান ভ্রাতৃত্ব আনুগত্য বিশ্বস্ততা সম্পর্কে কি বলেছেন মাক্যী জীবনের শুরু থেকে আল্লাহ রসুম সাল্লু আলি আসাল্লাম তার সাহাবিদের একটি শিক্ষা বারবার দিয়েছেন তা হল ইমানের বন্ধন রক্তের বন্ধনের চাইতেও দামি যেমন আল্লাহ তু আলাই ছেলের ব্যাপারে বলেছেন সে সদস্য ছিল না কারণ সে ছিল একজন কাফের قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسأل ما ليس لك به علم إنني أعرك أن تكون من الجاهلين ار نوح تار راب كه داك لو ايبان بول لو هي امار راب نشوي امار এবং আপনার ওয়াদা নিশ্চয় সত্য আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি বললেন হে নুহ সে নিশ্চয় তোমার পরিবারভুক্ত নয় সে অবশ্যই অসৎকর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই আমার কাছে তা চেয়েও না আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও সুরাহুদ আয়াত ৪৫ এবং ছেচল্লিশ এই আয়তে আমরা দেখতে পাচ্ছি নূহ আলাইসাল্লাম বিনয়ের সাথে আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ ওয়াদা করেছিলেন তিনি তার পরিবারের সদস্যদের রক্ষা করবেন কিন্তু তার পুত্র পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কেন আল্লাহর আজাদ থেকে রক্ষা পেল না নুয়ালাম খুব ভালো করে জানতেন আল্লাহর ওয়াদা সত্য এবং এতে কোনো সন্দেহ বা সংশয় তার মনে নেই কিন্তু তার পুত্রের এই পরিণতির কারণ জানার জন্য তিনি আগ্রহী ছিলেন আল্লাহ এর জবাবে বলছেন ইন্নাহুলাইসামিন আহলিকা অর্থাৎ সে তোমার পরিবারের সদস্য নয় এই ঘটনা থেকে সকল মুসলিমদের জন্য একটি শিক্ষণের বিষয় আছে ইসলামের পূর্বে মানুষ নিত্য নতুন অনেক শব্দ ব্যবহার করত ইসলাম সে সকল শব্দের নতুন অর্থ দিয়েছে যেমন সলাাদ শব্দটি পূর্বে সলাদ শব্দটির অর্থ ছিল প্রার্থনা কিন্তু ইসলাম আসার পর এর অর্থ বদলে গেছে এর দ্বারা একটি বিশেষ ইবাদত বোঝায় তেমনি পরিবার বলতে সাধারণ অর্থে বোঝায় রক্তের সম্পর্কের আত্মীয়দের নিকটবর্তী স্বজনদের নুয়া আলাহ ইসালামের সন্তান যেহেতু তার ঔরশ্চাদ সন্তান তাই তিনি মনে করেছিলেন যে তার নিজ সন্তান ও বুঝি তার পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ পরিবার শব্দটির একটি নতুন সংজ্ঞা নুয়া আলাইলামকে শিক্ষা দিলেন আর সে সংজ্ঞা মতে রক্তের সম্পর্কই পরিবারের সদস্য হবার জন্য যথেষ্ট নয় বরং পরিবারের সদস্য হতে চাইলে ইমান থাকা চাই আল্লাহ আল্লাহতালা আরও বলছেন ভ্রাতৃত্ব বিশ্বস্ততা এই বিষয়গুলো কেবল মুমিনদের মধ্যে সীমাবদ্ধ অন্য কারো সাথে নয় নিশ্চয় মুমিন্দা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুরা আল হুজুরাত দশ इमानतन बंधन करारे अल्लाह मुस्लिम बंधन भेगे फेले या হে ইমানদার তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করোনা যদি তারা ইমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম সুর আত্মা আয় দেশ এখানে আল্লা সুবাহ মুসলিমদের বলছেন যে যেসব গোত্রের সাথে মুসলিমদের সম্পর্ক আছে তারা যদি মুসলিম না হয় তবে সে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে তাদের প্রতি আনুগত্য পোষণ করা যাবে না আল্লাহ আরও বলেছেন তহিজু আকুম অিয়তল কু নিল বিমতি ও কদ কুবি مِنَ মিন কদ কু বি মকুম مِنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ أَن تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَادًا إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سبيلي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 إ يَسقَفُكُمْ يَكُ لَكُمْ أَعدَ أَوْ وَيَبِسُطُ إلَيكُم أَيدِيَهُم وَيَبِسُطُ إلَيكُم أَيدَهُم وَأَلسِنَتَهُُم بِالسِّ وَوَدُّ হে মোমিনগণ আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করোনা তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাপ ইমান এনেছ যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো তাহলে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছ তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ হতে বিচ্যুত হবে তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং হাত ও জিব্বা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে রূপে তোমরাও কাফের হয়ে যাও তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কেয়া দিন কোনো উপকারে আসবে না তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা মুমতাহিনা আয়াত এক থেকে তিন মদিনায় ইসলাম আসার পর আগের আইনগুলো রদ হয়ে যায় নতুন আইন অনুসারে মুসলিমদের সাথে কাফির গোত্রগুলোর আগের সম্পর্কের ইতি ঘটে মদিনা আসার পর মুসলিম ও আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রীষ্টানদের মধ্যকার সম্পর্কের উপর আনে বেশ কিছু আয়াত অবতীর্ণ হয়েছে কারণ মদিনাতে তখন অনেক আহলে কিতাব বসবাস করত মদিনা আরবদের সাথে ইহুদিদের অর্থনৈতিক রাজনৈতিক ও প্রতিবেশী সীলভ সম্পর্ক বিদ্যমান ছিল তাদের সাথে মুসলিমদের সম্পর্ক কীরুপ হবে সে সম্পর্কে আল্লাহ জাল আয়াত অবতীর্ণ করেন ুবীন অনূল তত্যুদিয়া বুহম অৌলিয় উম ومن يتولهم منكم ইহু منهم হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না সুরা মাইদা আয়াত একান্ন এই আয়াতের ব্যাখ্যায় ইমামি বিন কাসির রহেমাহুল্লাহ তার তফসির বলেন এখানে আল্লাহালা ইসলামের শত্রু ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করছেন তিনি বলেছেন তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না কেননা তোমাদের ধর্মের প্রতি তাদের হিংসা ও শত্রুতা রয়েছে হ্যাঁ তারা একে অপরের বন্ধু বটে তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে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 তোমরা যদি আহলে হেমানদের কোন ফেরকার কথা মানো তাহলে ইমান আনার পর তারা তোমাদেরকে কাফেরে পরিণত করে দেবে আর তোমরা কেমন করে কাফের হতে পারো অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর সুল আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে তাকে সরল পথের দিশা দেয়া হবে সুর আলো থেকে এখানে মুসলিমদের আবা সতর্ক করে দেয়া হয়েছে এই বলে যে যদি তারা ইহুদি ও খ্রিস্টানদের পথ অনুসরণ করে তবে তারা কাফির হয়ে যাবে قُل إِنَّهُ دَلاَّهُ وَالْهُدَى وَلَا يَهْتَدِي إِلَّا مَن هَدَيْنَاهُ وَلَا يُضِلُّ مَعَهُ مَن يَتَّبِعُ هُدَانَا وَلَا يَضِلُّونَ عَن سَبِيلِهَا وَقُلْ يَا أَيُّهَا ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন বলে দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন সেই পথই সরল পথ যদি আপনি তাদের আকাঙ্ক্ষার অনুসরণ করেন সেই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই সুরাপাকারা আয়াত একশো বিশ জাহেলি যুগের প্রত্যেকটি সম্পর্ক মদিনায় বাতিল বলে ঘোষিত হল অতীতে যাদের সাথে বন্ধুত্ব বা মৈত্রী সম্পর্ক ছিল সে সম্পর্কে সমাপ্তি ঘটল এরপর থেকে সকল সম্পর্কের ভিত্তি হল ইসলাম লা ইলাহা ই এই কালিমার প্রথম আছে অস্বীকৃতি জ্ঞাপন আর তার পরে স্বীকৃতি জ্ঞাপন প্রথম অংশ হল লা ইলাহা অর্থাৎ কোন ইলাহ নেই এখানে একজন ব্যক্তিকে বলা হচ্ছে যে সে এতদিন যেসব জিনিসকে উপাস্য মনে করেছে তার সব কটা বাতিল সেগুলো পরিত্যাগ করতে হবে পরের অংশেই বলা হচ্ছে ই্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যথিত মানে হলো আল্লাহ একমাত্র উপাস্য একমাত্র মা বোধ এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একজন মানুষের আল্লাহর উপর বিশ্বাস প্রতিষ্ঠিত হল ঠিক একইভাবে আল্লাহতালা মুসলিমদেরকে প্রথমে অবিশ্বাসীদের সাথে সম্পর্ক শেষ করে ফেলার আদেশ দিয়েছেন এরপর বলে দিচ্ছেন কাদেরকে মুসলিমরা বন্ধু হিসেবে বেছে নেবে কাদের প্রতি মুসলিমদের আনুগত্য থাকবে উস্তাদ সৈয়দ কুতুবাহুল্লা এই প্রসঙ্গে বলেন কোরআনের এই আয়াত মদিনার মুসলিমদের সম্বোধন করলেও পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য কেয়ামতের আগ পর্যন্ত এই আদেশ প্রযোজ্য এই আদেশের প্রয়োজন এ কারণে ছিল যে সে সময়টায় মদিনায় মুসলিমদের সাথে ইহুদিদের সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন হয়ে যায়নি তাদের মধ্যে তখনও এলায়েন্স অথবা মৈত্রী ছিল বন্ধুত্ব আত্মীয়তা বিশ্বস্ততার একটি সম্পর্ক ছিল ব্যবসায়িক সম্পর্কও ছিল মোদিনার ঐতিহাসিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রেক্ষিতে এগুলো থাকাটাই ছিল স্বাভাবিক কেননা মোদিনার আরব ও ইহুদিরা দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছে আর তাই পরবর্তীতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ইহুদিরাই ছিল উপযুক্ত কোরআনে তাদের এসব ষড়যন্ত্রের কথা এসেছে কোরআনের আয়াত তাই নাজিল হল মুসলিমদের সাথে অমুসলিমদের সম্পর্ক ছিন্ন করার আদেশ নিয়ে তবে এই ছিন্ন করা বলতে এটা বোঝায় না যে মুসলিমরা তাদের সাথে দুর্ব্যবহার করবে কেননা খারাপ ব্যবহার করা একজন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না সম্পর্ক ছিন্ন করা বলতে বোঝায় আল্লাহ তার রসুল ও মুমিনদের প্রতি একজন মুসলিমের অন্তরে যে বিশ্বস্ততা বা আনুগত্য বোধ থাকবে সেই বিশ্বস্ততা বা আনুগত্যের বোধ অন্য কারো জন্য থাকতে পারবে না যখন আল্লাহ বলছেন তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা পরস্পরের আউলিয়া অথবা বন্ধু আল্লাহ তখন বিশেষ কোন যুগের ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন না বরং সব যুগের কথাই বলছেন পৃথিবীর কোন দেশে বা কোন কালে তারা মুসলিমদের আপন ছিল না কাজেই এই কথাটি নিছক কোনো কথা নয় বরং এই কথাটি একটি চিরন্তন বাস্তবতা শুধু ইহুদি বা খ্রিস্টান নয় আল্লাহ তালা মুসলিমদের আদেশ করছেন যেন তারা মুনাফিকদের নিজেদের আপন মনে না করে কারণ হলো মুনাফিকরা আপন মনে করে গাফিরদেরকে আর ইসলামকে তারা ঘৃণা করে এই আপন মনে হওয়ার বোধটি হল ওয়ালা আল্লাহ বলেন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 মুনাফিকদের সুসংবাদ দাও যে নিশ্চয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যারা মুমিনদের পরিবর্তে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহর সুরা আনিসা একশো আটত্রিশ এবং উনচল্লিশ আমরা অনেকেই প্রশ্ন করি মুসলিমদের সাথে কাফিকদের সম্পর্ক কেমন হবে সুরা হল সব বিষয়ে চূড়ান্ত বিধান সংক্রান্ত আয়াতের সুরা আল্লাহ বলে হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধ কর এবং তাদের উপর হও আর তাদের তা কতই না নিকৃষ্ট স্থান সুরাত্ত বা আয়াত তেয়াত্তর এভাবে মদিনায় একটি নতুন দল গড়ে উঠল বিশ্বাস ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই ভিত্তি ছিল ইমান এটি ছিল আল্লাহর দল 119. وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون তোমাদের বন্ধুত্ব আল্লাহ তার রসুল ও মোমিনগন যারা সালাদ কায়েম করে জাকাত দেয় এবং বিনম্র আর যারা আল্লাহ তার রসুল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী সুরা মাইদা এক পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সাহাবিরা বুঝতে পেরেছিলেন আপন কেবল তারাই যারা তাদের সাথে একই বিশ্বাসে বিশ্বাসী মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের মূল ভিত্তি হলো বিশ্বাস বা ইমান সাহাবিদের মধ্যকার ভ্রাতৃত্বের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতেন এই ভালোবাসা কোনো দুনিয়াবি স্বার্থ বা সুবিধার জন্য ছিল না তারা একে অপরকে ভালোবাসতেন কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসতে বলেছেন আবুহ রহিয়াল আহু বর্ণনা করেন নবীজ সাল্লু আলী আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন তারা কোথায় যারা আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের খাতিরে একে অপরকে ভালবেসেছিল আজকের দিন আমি তাদেরকে আমার ছায় আশ্রয় দেব যেদিন আমার আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া নেই তিন নম্বর পয়েন্ট সাহাবিদের ভ্রাতৃত্ব কেবল অর্থনৈতিক সাহায্য আর ঘর শেয়ার করার মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের মধ্যে আন্তরিকতা ছিল আর সে কারণে তারা একে অপরকে ভালো কাজে নসিহা দিতেন অপছন্দের কাছ থেকে বিরত রাখতেন সালমান আল ফারসি আর আবুদারদ আনহুমার ঘটনা থেকে আমরা এমনটা দেখতে পাই আবু আবুদারদুল্লা আনহু কিছুটা দুনিয়া বিমুখ হবার কারণে নিজের আর তার পরিবারের ব্যাপারে তার যত্নে কিছুটা কমতেছিল বিষয়টা যখন সালমান লক্ষ্য করলেন তখন কিছুটা জোর করেই তিনি আবুদারদার অভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করলেন এর কারণ হলো। তারা পরস্পরকে আন্তরিকভাবে ভালোবাসতেন শুধু টাকা দিয়ে নয় বরং আন্তরিক উপদেশ ও কথার মাধ্যমে একে অপরের ভালোটা চাইতেন চার নম্বর পয়েন্ট আব্দুর রহমান ইবেন আউফ রাজ্লাহ আনহুর ঘটনা থেকে আমরা দেখি তিনি বেশ মর্যাদাবান মানুষ ছিলেন কারোর সাহায্য না নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোটাই বেশি পছন্দ করলেন শুধু তিনিই নন মুহাজিররা সবাই বেশ দায়িত্বশীল এবং মর্যাদাবান ছিলেন যারা নিজের উপার্জন নিজেরা করতে পারতেন না তারা হাল ছেড়ে বসে থাকতেন না তারাও কিছু না কিছু করতেন সত্যি বলতে আনসাররা যেমন করে তাদের নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুহাজিবদের হয়তো কিছু না করলেও চলত কিন্তু তারা ছিলেন মর্যাদাবান মানুষ তারা জানতেন উপরের হাত অর্থাৎ যেই হাত দান করে সেই হাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি তাই তারা পরিশ্রম করে স্বাবলম্বী হতে চেয়েছেন সবশেষে বলা যায় মুসলিমদের ঐক্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যে বান্দারা তারা সৎকর্মশীল অনুগত তাদেরকে আল্লাহ এই রহমত দেন সত্যিকারের ইমানের বৈশিষ্ট্য হল পারস্পরিক ভালোবাসা সম্মান দয়া আখ্লাগ এবং উদারতা সাহাবিদের মধ্যে এই সব বৈশিষ্ট্যগুলো ছিল আল্লাহ সুলসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ আছে সে ইমানের স্বাদ লাভ করেছে সেগুলো হলো এক আল্লাহ ও তার রসুল তার কাছে সবচাইতে প্রিয় দুই সে আরেকজন মুসলিমকে শুধু আল্লাহর খাতিরেই ভালোবাসে এবং তিন কুফরিতে ফিরে যাওয়াকে সে আগুনে ঝাঁপ দেওয়ার মতো অপছন্দ করে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম আরও বলেছেন একজন মুসলিম আর মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে তুলে দেবে না যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবেন যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বিপদগুলো দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ থেকে রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষ থেকে রাখবেন গত পর্বে আমরা মুহাজিরদের মর্যাদা ও পুরস্কার নিয়ে কিছু আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা শেষ করছি আনসারদের মর্যাদা সংক্রান্ত কিছু আলোচনা দিয়ে আনসারদের প্রথম মর্যাদা হল আনসারদের নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ তালা তাদেরকে সাহায্যকারী হিসেবে অভিহিত করেছেন গিলান এবং জারি রদাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি আগে থেকে আনসার ছিল নাকি আল্লাহ তোমাদের এই নাম দিয়েছেন আনাস উত্তর দিলেন সয়ং আল্লাহ আমাদেরকে আনসার নামে অভিহিত করেছেন শুধু তাই নয় তিনি আনসারদের উপর খুশি এবং আনসাররাও তার উপর খুশি অন্য একটি আয়তাল আল্লাহ বলেছেন তারা মুফলি অর্থাৎ আনসাররা হচ্ছে সফল এবার জানা যাক আনসারদের মর্যাদা সম্পর্কে কিছু হাদিস সহিবুখারিতে একটি অধ্যায় আছে যেখানে কেবল আনসারদের মর্যাদা নিয়েই আলোচনা করা হয়েছে সৈব মুখারের একটি হাদিসে এসেছে একবার নবীজি সাল্লু আলি আসালাম কিছু আনসারি মহিলা ও বাচ্চা কাচ্চাদের দেখলেন যারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ঘরে ফিরছিল তাদের দেখে তিনি বললেন আল্লাহ জানেন তোমরাই হলে আমার সবচেয়ে প্রিয়জন কথাটি তিনি তিন বার বললেন বারা ইবেন আজিব রাজিয়াল্লা আহ থেকে বর্ণিত আমি রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামকে বলতে শুনেছি মুমিন ছাড়া আনসারদের কেউ ভালোবাসে না এবং মুনাফিক ছাড়া কেউ তাদের ঘৃণা করে না যে তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর যে তাদেরকে ঘৃণা করবে আল্লাহ তাদেরকে ঘৃণা করবেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন আনসাররা যদি এক পথে চলে আর বাকিরা অন্য পথে তাহলে আমি আনসারদের পথেই চলব যদি না আমাকে হিজরত করতে হতো তবে আমি নিজেকে আনসারদের একজন ভাবতাম এরপর আনসারদের ভুল ত্রুটি মাফ করে দেওয়ার জন্য স্বয়ং রসুল্লা সাল্লু আলী আসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আল্লাহ আনসার ও তাদের সন্তানদের ক্ষমা করে দাও নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম আরও বলেন আনসাররা হলো আমার কারিশ এবং আমার আইবাহ অর্থাৎ আমার অতি আপনজন ও বিশ্বস্ত লোক লোক সংখ্যা বাড়তে থাকবে আর তাদের সংখ্যা কমতে থাকবে তাই তাদের নেককার থেকে নেক আমলগুলো কবুল করো এবং তাদের ভুল ত্রুটি মাফ করে দাও নবীজি সাল্লু আলী হাসাল্লাম তাদের দায়িত্ব পালনের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি নিশ্চয়ই তোমাদের নিশ্চয়ই তারা তাদের দায়িত্ব পালন করে গেছে রইল তাদের পাওনা বুঝিয়ে দেওয়া। কাজেই তাদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের সাথে ভালো আচরণ করো এবং তাদের ক্ষমা করে দাও এই ছিল সংক্ষেপে মদিনাতে সরসল্লাহু আলী হাসালামের দ্বিতীয় কর্মসূচি আনসার ও মোহাজিদদের এক করা এবং ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে ফেসবুক পেজ ডবু ডেসবুক raindropsmedia.org media 201